জামানায় সোনালী যুগের মানুষগুলোর সাথে পরিচিত হওয়া আমাদের একান্ত প্রয়োজন। আর সেই সোনালী যুগের মানুষগুলো হচ্ছেন সাহাবা কাম রাদি আল্লাহ আনহম আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদে তাদের প্রশংসা করেছেন এবং তাদের প্রতি সন্তুষ্ট হওয়ার ঘোষণা দিয়েছেন রাসুল সাল্লাহ আলী সাল্লামও তাদের যুগকে শ্রেষ্ঠ যুগ বলে আখ্যায়িত করেছেন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 এমনি ভাবে কম রিবনুল হাত্তাবিয়ালাহালাহ বলেন নুহিনা আনিতুফ আমরা লৌকিকতা থেকে বিরত থাকতাম সাহাব একরাম রাজি আল্লাহ আনহম মানুষকে দেখানোর জন্য কোনো কাজ করতেন না তারা ছিলেন একেবারেই সহজ সরল সাদা বাটা জীবনের অধিকারী তাদের হৃদয়গুলো ছিল একেবারেই পরিচ্ছন্ন মনের মাঝে কোনো ধরনের ভেজাল ছিল না যেমন উদাহরণস্বরূপ রাসুল সাল্লাহ আলিমু আসাল্লাম যখন সাহেব ইকরম রাজিয়াল আহমের সাথে কোন মজলিসে বসা থাকতেন তখন বাহির থেকে কোন মানুষ এসে বুঝতে পারত না যে তাদের মধ্যে কি রাসুল উল্লাহ সাল্লাহ আলিমাসুলকে খুঁজে বের করতে তাদের কষ্ট হত এজন্যই তো কোন আরবি কোন বেদইন ব্যক্তি যখন দূর থেকে রাসুল সাহাবিদের মজলিসে আসত তখন এসে প্রশ্ন করত আইনা না মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আইনা রাসুল উল্লাহ মুহম্মদ ইবনে আবদুল্লাহ কোথায় আল্লাহ রাসুল মোহাম্মদ কোথায় অতঃপর যখন সাহাবাইকরমাদি আল্লাহ আনহম রাসুলসল্লা আলীম হাসাল্লামের দিকে ইশারা করতেন তখন তারা চিনতে পারত যে ইনি হচ্ছেন রাসুল্লাহ সাল্লিমেরা লক্ষ্য করুন দূর থেকে রাসুলের মজদিসে কোন মানুষ আসলে রাসুলসাল আলীম ওসাল্লামকে খুঁজে পেতে রাসুলসল্লাহ আলীমাসাল্লামকে চিন্তিত করতে তাদের কষ্ট হত এর কারণ কি কারণ রাসুলসল্লাহ আলীম আসাল্লামের মাথায় এমন কোন রাজকীয় মুকুট ছিল না যেটা দিয়ে রাসুলকে চেনা যায় রাসুলসাল আলী এমন কোন শাহী সিংহাসন ছিল না যা দিয়ে রাসুলসল্লাহ আলী ওয়াসাল্লামকে শনাক্ত করা যায় রাসুলসল্লাহ আলী ওয়াসাল্লামের জন্য আলাদাভাবে এমন কোন স্পেশাল ড্রেস ছিল না এমন কোন স্পেশাল পোশাক ছিল না যার মাধ্যমে রাসুলসল্লাহ আলী ওয়াসাল্লামের পরিচয় লাভ করা যায় বরং রাসুলসাল্লাহ আলী সাদামাটা জীবনের অধিকারী ছিলেন তিনি সাহাবাই কারাম রাদহমের সাথে মিশে থাকতেন তিনি স্বাভাবিক খাবার খেতেন স্বাভাবিক পোশাক পরতেন সব ধরনের বাহনে চড়তেন চাইতা গাধা কিংবা খচ্চরের মতো খুদে বাহনই হোক না কেন তিনি শহুরে গ্রাম্য শিক্ষিত অশিক্ষিত সকলের সাথেই উত্তম আচরণ করতেন রাসুলসাল্লাহ আলীম আসাল্লামের জীবন ছিল একেবারেই স্বাভাবিক অস্বাভাবিক কোন আচরণ তিনি করতেন না কিন্তু আজকে আমাদের অবস্থা কি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 কেউ আমাদের সাথে সাক্ষাৎ করতে আসলে একমাস আগ থেকে জানিয়ে আসতে হবে আমরা তার সাথে সাক্ষাৎ না। এছাড়া আরো হরেক রকমের হিয়া লৌকিকতা জীবন এমন ছিল না তার অনেক স্বাভাবিক জীবনের অধিকারী ছিলেন তাদের সরলতা কোন পর্যায়ে ছিল তা বোঝার জন্য আরো কিছু উদাহরণ দিচ্ছি একবার রাসুল সাল আলীম সাহেব ইকরাম রাদিয়া আহমের মজলিসে বসা ছিলেন এমন সময় একজন মহিলা এসে রাসুলসাল আলী বিবাহের জন্য প্রস্তাব দিল সে বলল ইয়া ই আমি আপনার সাথে বিবাহ বিবাহবন্ধনে আবদ্ধ হতে চাই তখন রাসুলসাল আলীমাস্লাম চুপ রইলেন এভাবে মহিলা তিনবার প্রস্তাব দিল তিনবার রাসুলসাল্লাহ আলিম আসাল্লাম চুপ করে রইলেন এই অবস্থা দেখে একজন দরিদ্র সাহাবী দাঁড়িয়ে বলল ইয়া রাসুলাল্লাহ আপনার যদি বিবাহের ইচ্ছা না থাকে তাহলে তাকে আমার সাথে বিবাহবন্ধনে আবদ্ধ করিয়ে দিন হাদিদ যাও খুঁজে দেখো একটি লোহার আংটি হলেও নিয়ে আসো সে বলল ইয়া রাসুল্লাহ আমার কাছে এটাও নাই তখন রাসুলসাল আলী বললেন তোমার কি কোরআনের কোন আয়াত মুখস্ত আছে ঘটনার দিকে লক্ষ্য করুন রাসুলসাল আলী সাহাবাইকার সরলতা দেখুন আল্লাহর রাসুলকে একজন মহিলা বিবাহের প্রস্তাব দিচ্ছে সেই সময় একজন সাহাবি সরল মনে বলছেন আপনার যদি বিবাহের ইচ্ছা না থাকে তাহলে তাকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিন তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন উল্লিখিত ঘটনাটি যদি আমাদের কোন শাইখের মজলিস হতো তাহলে আমরা কি এত সরল মনে শাহিখের সামনে বলতে পারতাম শেখ আপনার যদি প্রয়োজন না থাকে তাহলে তাকে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিন আর যদি আমরা ভুলে বলেও ফেলতাম তাহলে শাইখের আচরণটা আমাদের সাথে কেমন হতো প্রিয় ভাই বোনেরা আসলেই আমাদের অন্তরের সরলতা নেই আমরা সহজ ভাবে কোনো কিছুকে নেই না কিন্তু ছিলেন সহজ সরল তাদের হৃদয়গুলো ছিল একেবারেই পরিচ্ছন্ন তাদের হৃদয়ে কোনো ধরনের বক্রতা ছিল না দুই নম্বরে সাহাবাইকার রাজিয়াল্লাহ আনহুমের যে বৈশিষ্ট্যটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে তারা যখনই কোন আইনমর্জন করতেন দিনই বিষয়ে কোন জ্ঞান অর্জন করতেন সাথে সাথেই তার উপর আমল শুরু করতেন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 আমাদের অনেকের বাসায় দেখা যায় আমাদের বুক সেল্লু বালাগাত, ভিত্তিক হাদিস গ্রন্থের বড় বড় সরাফ আকি বিভিন্ন কিতাব দিয়ে আমাদের বুক সেল্ফুলো পরিপূর্ণ আমাদের অনেকের বাসায় দুই তিনটা রুম শুধুমাত্র কিতাবের জন্য বরাদ্দ আলহামদুলিল্লাহ কিতাব সংগ্রহ করা এটা অনেক ভালো কাজ কিন্তু এই কিতাবের উপর আমাদের আমল কোথায় মুখস্থ করতাম তখন আগে সেই দশ আয়াতের উপর আমল করতাম তারপর আবারও সামনে দশটি আয়াত মুখস্থ করতাম আল্লাহ তারা শিখতেন সাথে সাথেই এর উপর আমল শুরু করতেন তাদের শেখার উদ্দেশ্যই ছিল আমল করা খুব ভালো মনে রাখবেন আমাদের কার সংগ্রহে কতগুলো বই আছে এটা আল্লাহ দেখেন না আমরা কে কি পরিমাণ বই পড়েছি আমরা কে কি পরিমাণ নুসুস মুখস্ত করেছি আয়াত হাদিস মুখস্থ করেছি এটাও আল্লাহ দেখেন না আমরা কে কোন প্রতিষ্ঠান থেকে সনদ নিয়েছি এটাও আল্লাহতালা দেখেন না আমরা কে কি পরিমাণ খেতি আর প্রসিদ্ধি অর্জন করেছি এটাও আল্লাহ তালা দেখেন না বরং আল্লাহ তালা খুব গভীর দৃষ্টিতে দেখেন আমরা কে কি পরিমাণ এল অনুযায়ী আমল করেছি প্রিয় ভাই বোনেরা আজকের দিনে দেখা যায় অধিকাংশ মানুষই জানতে চায় যে শেখ কিভাবে বেশি করে আয়াত হাদিস মুখস্থ করা যায় কিভাবে বেশি করে পড়াশোনা করা যায় কিভাবে আমি আরো বেশি করে এলম অর্জন করতে পারি কিন্তু কেউ এই বিষয়ে প্রশ্ন করে না যে শেখ কিভাবে বেশি করে আমল করা যায় কিভাবে রাতে কে আমল লাইল তথা তাহার যুদ্ধের অভ্যাস গড়ে তোলা যায় কিভাবে অন্তরের পবিত্রতা অর্জন করা যায় আমরা অন্যান্য বিষয়ে খুব জানতে চাই কিন্তু আমলের বিষয়ে জানতে চাই না আমরা আব্দুল আট বছর লাগিয়ে মাত্র সুরায় বাকারা মুখস্থ করেছিলেন সুরায় বাকারা এর কারণ কি তাদেরকে আমাদের থেকে মেধা কম ছিল শক্তির দিক থেকে তারা কি অনেক দুর্বল ছিলেন এজন্য না তারা আমাদের থেকে হাজারোগু বেশি মেধাবী ছিলেন তাদের মেধার প্রখরতা নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না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 তাদের আমলগুলো ছিল একনিষ্ঠতা তাদের হৃদয়গুলো ছিল আল্লাহর ভয় ভীত সন্ত্রস্ত উদাহরণস্বরূপ সাহবাদের অন্তরের অবস্থা বুঝার জন্য একটি ঘটনা বর্ণনা করছি একবার হানজালা রাজি আল্লাহর সাক্ষাৎ করলেন তখন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহ জিজ্ঞাসা করলেন হানজালা তুমি কেমন আছো তোমার অবস্থা কি তিনি বললেন হানজালা মুনাফিক হয়ে গেছে আবু বকর রাজি আল্লাহ তালাহানহ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন সুফহান আল্লাহ হানজালা তুমি কেন এমন কথা বলছো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 যার হাতে আমার জীবন তোমরা আমার মজলিসে এসে যে অবস্থায় থাকো সর্বদা যদি ওই অবস্থায় থাকতে তাহলে আসমানের ফেরেজ তারা জমিনে নেমে এসে পথে ঘাটে বিছানায় তোমাদের সাথে মুসাফাহা করত কিন্তু হে হানজালা অন্তরের অবস্থা এক এক সময় এক এক রকম হয় অন্তরের অবস্থার পরিবর্তন ঘটে প্রিয় ভাইরা উল্লিখিত ঘটনার দিকে লক্ষ্য করুন তারা নিজেদের অন্তরের অবস্থার ব্যাপারে কতটা প্রেশান ছিলেন এমনকি অন্তরের অবস্থার পরিবর্তনের কারণে নিজেকে নিজে মুনাফিক বলছিলেন খালিফাত মুসলিমিন্তাবাবাদি আল্লাহ তালাহ নিজেকে নিয়ে ছিলেন। একবার হোজাইফা ইবনুল ইয়ামান রাজি আল্লাহ তাল কাছে যে বললেন হ্যা হোসাইফা তুমি তো রাসুলসাল্লাহ আলী গোপন বিষয়গুলো সম্পর্কে জানো আচ্ছা বলতো আল্লাহ রাসুল তোমাকে যে মুনাফিকদের তালিকা দিয়ে গেছেন সেই তালিকায় কি আমার নামটা আছে তখন হুজাইফা বললেন না হে আপনার নাম নেই প্রশান্তির নিঃশ্বাস ফেললেন ফায়রা পিও আনহুম এভাবেই নিজেদের অন্তরের অবস্থার প্রতি খুব লক্ষ্য রাখতেন নিজেদের অন্তরের ব্যাপারে খুব ভয় করতেন তারা বাদ্রিকামলের চেয়ে অন্তরের অবস্থার প্রতি খুব বেশি লক্ষ্য রাখতেন এজন্যই তো তারা আল্লাহ ছিলেন তারা মুক্ত ছিলেন তারা আমাদের অন্তরগুলো তাদের মত না চার নম্বরে সাহাবাইকার চতুর্থ যে বৈশিষ্ট্যটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সকল সাহাবাইকার জিহাদ এবং শাহাদাতকে ভালোবাসতেন আপনি যদি সকল সাহাবাহিকমী আহমের জীবনের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন তাদের মধ্য থেকে ছোট বড় আলেম মুহাদ্দিস ফিজ ব্যবসায়ী চাকরিজীবী কৃষক দিন শ্রেণীর সকল সাহবাঈকরম জিহাদ ও শাহাদাতের জন্য পাগলপাড়া ছিলেন তারা মনে প্রাণে জিহাদ ও শাহাদাতকে ভালোবাসতেন সাহাবাইকারী আল্লাহ আহমের মাঝে অনেক ভালো ভালো ফকেই ছিলেন যারা ফিক নিয়ে গভীরভাবে চিন্তা করতে পারতেন সাহাবা রাজি আল্লাহ আহোমের মাঝে অনেক ভালো ভালো ছিলেন সাহাবাহাম ধনাঢ্য ব্যক্তি ছিলেন যারা প্রচুর পরিমাণে সম্পদ আল্লাহ আহমের মাঝে অনেক বড় বড় ব্যবসায়ী সাহাবি ছিলেন যারা মদিনায় ব্যবসা করতেন সকল সাহাবাইকারী আর সাহাবু সুফার ছাত্র ছিলেন রাসুল সাল্লাহ আলহ্লাম ছিলেন সেই মাদ্রাসার শিক্ষক আর সকল সাহাবারা ছিলেন তার ছাত্র কিন্তু যখনই জিহাদের ডাক চলে আসত তখনই তালিবুল আইল ফকিহ মুহাদ্দিস দাঈ ব্যবসায়ী তারা সকলেই সারিবদ্ধভাবে জিহাদের জন্য প্রস্তুত হয়ে যেতেন শুধুমাত্র হাতে গুনা কিছু মুনাফিক ছাড়া মদিনায় আর কোনো পুরুষ মানুষকে খুঁজে পাওয়া যেত না সকলেই ঘরবাড়ি ছেড়ে জিহাদে বের হয়ে যেতেনা খুব ভালো করে মনে রাখবেন জিহাদ যখন ফরদুল আইন হয়ে যেত তখন কখনোই কোন সাহাবিকে রাসুলসাল আলিমসাল্লাম এমনটি বলেননি যে আব্দুল্লাহ বিন মাসুদ তুমি তো ফকেই মানুষ সুতরাং তুমি মদিনায় বসে বসে ফেঁকে মাসালা নিয়ে ইস্তেম্বাদ করতে থাকো আমরা যুদ্ধটা করে আসি আবু হুরাইরা তুমি তো মহাদ্দিস মানুষ আমার থেকে তো অধিকাংশ হাদিস তুমি সংগ্রহ করেছ সুতরাং তোমার যুদ্ধে যাওয়ার দরকার নেই তুমি মদিনায় থাকো কারণ তুমি শহীদ হয়ে গেলে হাদিসের বিশাল একটা ভাণ্ডার আমরা হারিয়ে ফেলব। আব্দুর রহমান বিন আউফ তুমি তো মদিনার সবচেয়ে বড় ব্যবসায়ী তুমি তো দিনের পথে অনেক দানসা দেখা করো যেহেতু তুমি দানসা দেখা করো দিনের একটি কাদের সাথে জড়িত আছো সুতরাং তোমার যুদ্ধে যাওয়ার দরকার নেই রাসুল সাল আলী ছাত্রদেরকে লক্ষ্য করে রাসুল সাল আলী কখনোই একথা বলেন তোমাদের তো এখনো পূর্ণাঙ্গ কোরআন মুখাস্ত হয়নি আমার থেকে এখনো সব হাদিসগুলো শিখে নিতে পারো নি সুতরাং তোমরা মদিনায় থাকো আগে পড়াশোনা কমপ্লিট করো তারপর জিহাদে দিও এবং মুনাফিকের পার্থক্য আর যেহাদ থেকে ১৩ বছর বয়সের নিচে কেউ জিহাদে যেতে পারবে না তখন ছোট ছোট সাহাবিরা প্রন্দন করতে লাগলো ইয়া রাসুল্লাহ আমাদের অনুমতি দিন আমাদের হিম্মত আছে আমরাও জিহাদ করতে পারব একবার বাহনের অভাবে সাহাবাইকার তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছিল এবং জিহাদে অংশগ্রহণ করতে না পারার দুঃখ কষ্টে তাদের চোখ দিয়ে প্রবাহিত হচ্ছিল তাদের এই অবস্থার কথা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহ বলেন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 পিউ ভাইরা তারা যুদ্ধে না যেতে পারলে তাদের অন্তর ব্যথিত হতো চোখ দিয়ে পানি পড়ত আর আমরা আল্লাহর বিধানকে ঘুরিয়ে ফিরিয়ে জিহাদ থেকে বিরত থাকতে পারলে প্রশান্তির নিঃশ্বাস ফেলি তারা জিহাদে না যেতে পারলে কাঁদে আর আমরা অপবেক্ষা করে জিহাদ থেকে বিরত থাকতে পারলে মনের সুখে হাসি এই হলো সাহাবায়কেরাম আনুম ও আমাদের অবস্থার মাঝে পার্থক্য প্রিয় ভাইরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে খুব ভালো করে মনে রাখতে হবে সকল সাহাবাহিকেরাম ফকেই ছিলেন না সকল সাহাবায়িকেরাম মুফাসির ছিলেন না সকল সাহাবাহাম মুহাদ্দিস ছিলেন না সকল সাহাবাহাম কার ছিলেন না সকল ছিলেন না তবে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন সকল কেউ মুহাদ্দিসেস না হলে তাকে মুনাফিক বলা হতো না কেউ না হলে তাকে মুনাফিক বলা হতো না কেউ হাফিজ কোরআন না হলে তাকে মুনাফিক বলা হতো না তবে কেউ যদি জিহাদে না যেত আল্লাহর রাস্তায় জিহাদ না করতো তাকে মুনাফিক বলা হতো কারণ জিহাদ হতো আল্লাহর পক্ষ থেকে একটি অপরিহার্য বিধান সুতরাং আমরা বুঝতে পারলাম সাহাবাইকার আমরা আলোচনা করব সেটি হচ্ছে সাহাবাইকারী আল্লাহ আনহুম দুনিয়া বিমুখ ছিলেন তারা দুনিয়ার ভোগ বিলাসকে অপছন্দ করতেন কারণ তারা তাদের প্রিয় ব্যক্তি রাসুলসা আল্লাহ আলীমাসাল্লামের কাছ থেকে এই দুনিয়া বিমুখতার লাভ করেছিলেন প্রিয় ভাইরা আপনারা যদি কোন প্রধানমন্ত্রীর ঘরে যেয়ে দেখেন প্রধানমন্ত্রীর ঘরে কোন আসবাবপত্র নেই প্রধানমন্ত্রী ফ্লোরে বিছানো চাটায়ের উপর শুয়ে আছে তাহলে বিষয়টা আপনাদের কাছে কেমন মনে হবে আপনারা খুব অবাক হবেন তাই না তাহলে শুনুন একবার অমর ইবনুল খত্তাবাদি আল্লাহ তালানহ রাসুল সাল আলী্লামের ঘরে গেলেন যে দেখলেন রাসুল সাল আলী আসাল্লাম খেজুরের পাতার চাটায়ের উপর শুয়ে আছেন দীর্ঘক্ষণ শুয়ে থাকার ফলে রাসুলসাল আলী শরীরে খেজুর পাতার ডাক পড়ে গেছে অমর ইবনুল খতাবাদি আল্লাহ তালাহ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ দুনিয়ার রাজা বাচ্চারা কত ভোগ বিলাসের সাথে জীবনযাপন করে কত দামি দামি বিছানায় ঘুমায় আর আপনি তো হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব আপনি এত কষ্ট করছেন তখন নাসুল সাল তুমি কেন দুঃখ করছো জেনে রাখো লাহুমুদ্দুনিয়া আখিরা তারা তাদের এই ভোগ বিলাস দুনিয়াতেই করে নিচ্ছে আর আমরা বিলাসিতা করব আমাদের চিরস্থায়ী আবাস আহিরাতে প্রিয় ভাই বোনেরা আমরা তো বিলাসিতা প্রাচুর্য মাঝে ডুবে থাকতে চাই অপছন্দ করতেন তারা এই দুনিয়ার চেষ্টা করতেন তারা এই দুনিয়া ইসা আহ হে আল্লাহ এই দুনিয়ার জীবন তো কোন জীবনই না আমাদের প্রকৃত জীবন তো হচ্ছে আখিরাতের জীবন হে আল্লাহ এই দুনিয়ার ভোগ বিলাস তো কোন বিলাসিতাই না আমাদের প্রকৃত বিলাসিতা হচ্ছে আখিরাতে আমরা আমাদের দুনিয়ার ফিউচারের ধান্দায় কত হারাম কাজ করি আর সাহাবা আমরা দিয়ে আল্লাহ আনহুমের ফিউচার ছিল আখেরা এজন্যই তো আল্লাহ তালা তাদেরকে আখেরাতের জীবনে সম্মানিত করেছেন প্রিয় ভাই বোনেরা আজকে আমরা সাহাব এখরামের অসংখ্য বৈশিষ্ট্য থেকে পাঁচটি মৌলিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করলাম পাঁচটি মৌলিক বৈশিষ্ট্য আবারও স্মরণ করিয়ে দিচ্ছি তারা ছিলেন সহজ সরল ও লৌকিকতা যখনই কোনো কোন আইনমর্জন করতেন সাথে সাথেই এর উপর আমল করতেন তিন নম্বর সাহবা একেরাম রাজি আনহুম বাদজিকে আমলের চেয়ে অন্তরের আমলের দিকে বেশি গুরুত্ব দিতেন চার নম্বর তারা জিহাদ ও শাহাদাতকে খুব ভালোবাসতেন তারা ভোগ বিলাসমের মৌলিক বৈশিষ্ট্যগুলো আমাদের প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জীবনও সফল হয়ে যাবে ইনশা আল্লাহ হে আল্লাহ আপনি আমাদের জীবনকে তাদের রঙে রঙিন করে দিন তাদের দেখানো পথে আমাদের পরিচালিত করুন